আসসালামবরাত সম্মানিত দেনী ভাতৃমন্ডলী আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা এবং তিয়ানি মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর সালাত সালামের পর আজ শনিবার আটই রবিউস্তানি চৌদ্দোশো মোতাবেক নভেম্বর আমাদের ধারাবাহিক আলোচনা স্যার হস্যা পর্ব নম্বর समय मुसलिम करणीय की भूमिका की हवा उचित कैम आचरण हवा उचित ग তো শুরু করি বলছেন লেখক ওয়েদা ওয়াকা আতিল ফিতনা ফালজাম জফা ব্যৈতিক যখন ফিতনা দেখা দিবে ওয়াকা একাও মানে ঘটবে সংগঠিত হওয়া হওয়া যখন ফিতনা সংগঠিত হবে বা ফিতনা পরিস্থিতি তৈরি হবে ফালজাম জফা ব্যৈতিক मुस्लिम हिसाब से तुम क्ष हम तुम तुम बाड़ी निज बाड़ी अवस्थान करो जी सौर सल्लाम यही मर्मे अनेक हादिस रही फितनार समय सतर्क सबदान कर सौर सल्लासम विभिन्न भाव एवं फितना एम आस ফেতন বহুমুখী ফিতনা বহুমুখী ফেতনা তা রাতের মত অন্ধকার রাতে যেমন সামনে কিছুই দেখা যায় না চোখে আঙুর দিয়ে দিল দেখা যায় না ঠিকই তেমন ফেতনার সময় কোনটা হক কোনটা বাতেল কোন দিকে যাব কিছুই বোঝা যাচ্ছে না সবার আপন আপন যুক্তি আছে और सबा चमत्कार आकर्षण कथा अधिकांश लोक विभ्रांत शिकार हो बोले फीतना मानुषारित झामाए की फल जफा बोमारे आकड़े धर तुम बाड़ी भेतर जव पेट के बला है जव भर के बला है बाड़ो बाड़ी बना বর্তমান অবস্থা এইরকম বর্তমান অবস্থা এইরকম আরও বেশি দিনের দিন আরও বাড়ছে যত আগামী দিনগুলি আসছে আরও ফিতনা না বাড়ছে জি এখন ঘরে ঘরে ফিত না ঘরে ঘরে ফিতনা ঘরের ভিতরে ফেত না নিজের পকেটে ফেতনা এই যে মোবাইল আছে মোবাইল বোর্ড একটা ফিত না জি কিন্তু যেই ফিতনা সম্পর্কে আজকের আলোচনা বিশেষ করে সেটা হচ্ছে আপোষে মুসলিমদের কলহ দ্বন্দ্ব লড়াই এবং এমন লড়াই আর এমন মতবিরোধ যেই সময় কিছু বোঝা যাচ্ছে না যে আমি কোন দিকে যাব এই দলে যাব না এই দলে যাব এরা হক পন্থী না এরা হক পন্থী বোঝা যাচ্ছে না দুনিয়া নিয়ে লড়াই দিন নিয়ে নড়াই দিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এলমের মাধ্যমে যারা যে আমাদের আলেম সমাজম নানা রকম কথা বলছে কোন দিকে যাব কার কথা শুনবো এ অজুহাত যথেষ্ট নয় কারণ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ এবং দিন সম্পর্কে কারণ কোরআনিকেরি মৌজুদ আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রসরুল্লা সাহেব শহীদ সন্না সুরক্ষিত আছে সুতরাং কোরআন সন্নার আলোকে এবং সাহাবাই কেরামদের জামানায় যে দিন ছিল যার ওপর রসরুল্লাহ ছড়ে গেছেন সেটা আমাদের সামনে সুস্পষ্ট যদি একটু পড়াশোনা করি তাহলে এই নয় যে আমাদেরকে কানা হাইকোর্টে হাইকোর্টে দেখিয়ে দেবে এত সহজ নয় কিন্তু গরজ করতে হবে শেখার দিনের ক্ষেত্রে এই যে অজুহাত অনেকে পেশ করে এটা চলবে না যে এতগুলো তরি কে তো বলছে হক কে হক বলে না সি আরও তো হক বলছে বের তো বলছে আমরাই শুধু আহলি সন্ত জামাত বাকি সব তো এরা এরা তো ওহাবি লাহাবি সব সমস্ত মত ফির করছে কাফির বলছে সুফিরা বলছে আমরাই তো হক ওই গভীর বিভ্রান্তি তো অবশ্যই আছে কিন্তু এই বিভ্রান্তি থেকে মুক্তির উপায় মজুদ রয়েছে কোরআন মানাজ সহজ দলিলকে অনুসরণ করেন আপনি দলিলকে অনুসরণ করেন সুতরাং এই ক্ষেত্রে এটা নয় যে কোনো ঝামেলাতে হবে বাড়িতে বসে যাই সুতরাং বাইরে কোরআনসন্না শেখানো হচ্ছে ইসলামিক সেন্টারে দিন শিখানো যে ওই সব ঝামেলে যাব না কারণ ইসলামিক সেন্টারে গেলে একরকম দিন শিখি আবার তবলিগ ভাইদের কাছে গেলে আর রকম দিন শিখি আবার জামাতি এখওয়ানিদের কাছে গেলে আর দিন শিখি তো যাবো কোথায় কোনোটা দিয়ে যাবো এইটা চলবে না কিন্তু এটা চলবে এলমের মাধ্যমে। জাহালকে অজ্ঞতা দূর করতে হবে এবং দিনের লড়াই দিনের ইতালাফ নাই দুনিয়া নিয়ে লড়াই যখন দুনিয়া নিয়ে কি হবে লড়াই হবে আজকাল গণতান্ত্রিক লড়াই এখনকার অবস্থা কারণ এটা এটার সম্মুখীন আপনারা হচ্ছেন এটা আপনাদের মানে এর মুখোমুখি হইতে হচ্ছে আপনাদের পুরানো কেসা শুনিয়ে লাভ নেই তাই না পুরনো কিসা দুনিয়া নিয়ে যে লড়াই হয়েছে কোন দেশে একদল ক্ষমতার পরিবর্তন চাচ্ছে বা বিপ্লব ঘটাতে চাইছে এক বিদ্রোহ ঘোষণা করেছে আর দল দমন করার চেষ্টা করেছে ওগুলো পুরনো কিসা শুনিয়ে লাভ নেই অনেক হয়েছে ইসলামের ইতিহাস কিন্তু এখন ধরেন দুটো বা তার বেশি দল আছে গণতান্ত্রিক দল এগুলো করতে গেলে বিক্ষোভ মিছিল করলো ফিতনা ফিতনা জফাব বাড়িতে বসে থাকেন নিরাপদ থাকবেন আপনি না এটাতে না ওইটাতে কুল্লো হাবা জি সোজা কথা নিরাপদ জি এর জন্য একটা বড় কোরবানি লাগবে সেটা হচ্ছে এই দুনিয়ার এই রাজনৈতিক স্বার্থ থেকে মুক্ত হইতে হবে কারণ এমনিতে তো এত বিক্ষোভ করে বাড়ায় না মিছিল করে না আর এমনিতে তো ক্ষমতাকে কামড়ে ধরে থাকতে চাই না কারণ ওখানে পয়সার স্বার্থ আছে চাকরি স্বার্থ আছে দুনিয়ার বহু স্বার্থ জড়িত আছে সেই জন্য ওই মজা হাসেলের জন্য যে আগামীতে বড় বড় টার্গেট আছে সেই জন্য যারা ক্ষমতা পৌঁছাতে পারে ও ক্ষমতা যারা ক্ষমতা পৌঁছাতে পারবে না তাদেরকে কিছু চুষাবে ওই চুষবে টাকা পয়সা কিছু খাবে দাবে হ্যাঁ দুনিয়ার স্বার্থ হাসল করবে অপরাধী ক্রাইম করছে যাতে করে ওই কেসগুলো সব উঠে যায় তা বা না হয় একটা টেলিফোন আসল বড় নেতার কারণে এই দলের জন্য লড়াই করেছি সাঁতে সাথে বেরিয়ে গেল বেকসুর এগুলোর স্বার্থ এগুলো থেকে মুক্ত হইতে হবে দুনিয়ার কোনো স্বার্থ নেই ঋণ শিখেন সরে আমল করেন যে কোন স্বার্থ না এই দলের সাথে স্বার্থ হচ্ছে না এই দলের সাথে স্বার্থ কোনো স্বার্থ নেই আমার স্বার্থ হচ্ছে আমাকে জানলাতে পৌঁছিতে হবে ফেতনা থেকে বেঁচে থাকতে হবে যখন মুসলিমদের মাঝে কি হবে ফিতনা হবে তখন কি করতে হবে বাড়িতে অবস্থান করো ফির জেওয়ারিল ফিতনা ফিতনার পাশে যাওয়া থেকে যেওয়ার পাশে বসবাস করা যে বলা হয় নিজেকে বাঁচিয়ে রাখবে আসাবিয়া পক্ষপাতিত্ব থেকে আসাবে মানে কারো পক্ষ নেওয়া অন্ধভাবে পক্ষ নেওয়া হ্যাঁ হকের পক্ষ নিতে হবে হক সুস্পষ্ট দিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হক জানতে হবে হক সম্পর্কে এলেম হাসিল করতে হবে হক মানতে হবে হকের পক্ষ নিতে হবে ওহির পক্ষ নিতে হবে দলিলের পক্ষ নিতে হবে কোনো ব্যক্তির পক্ষ নিতে হবে না ব্যক্তির সাথে দলিল থাকলে আপনি ওই ব্যক্তির আসলে সরাসরি পক্ষ নিচ্ছেন না পরোক্ষ কিন্তু আসল পক্ষ নেওয়া হচ্ছে দলিলের বাকি দুনিয়ার ক্ষেত্রে কোন একটা পক্ষ নেওয়া উদাহরণস্বরূপ আপনার গ্রামে মারামারি লেগেছে শুধু রাজনৈতিক দলগুলির উদাহরণ না দিয়ে একটা সামাজিক লড়াই বা পারিবারিক লড়াই ধরেন দ্বন্দ্ব সমাজে গ্রামে দুই দলে ভাগ হয়ে গেছে আর মারামারি হানাহানি চলছে ইফেতনা থেকে বেঁচে থাকুন নিজের ঘরে বসুন কোন একটা পক্ষ নিতে যাবেন না ওঠেই না যে আমার আত্মীয় নিকট আত্মীয় এর ভিত্তিতে কারণ সাধারণত এটাই হয়তো আমার নিকট আত্মীয় অথবা এরা আমাদের বন্ধু মানুষ দরদি মানুষ সেই এদের পক্ষ নিতে হবে হক না হক দেখার বিষয় নাই কে জালেম কে মজলুম ওই দেখার বিষয় নাই এই জন্য এটার নাম হচ্ছে আসাবিয়াত এটার নাম কি আসাবিয়া অশুপাতন মানে দল আর ওখান থেকে আসাবিয়াত মানে পক্ষপাতিত্ব করা এই জন্য বিভিন্ন রকমের আসাবিয়াত পক্ষপাতিত্ব আছে তার মধ্যে একটা হচ্ছে ভাষাগত আসাবিয়াত বলা হয় লেসানি আসাবিয়ত জবানি আসবি ভাষার জন্য আরবি ঘন্টা যুদ্ধ চালিয়েছে লড়াই চালিয়েছে কোথায় জানেন কয়েক বছর আগে কুয়েত একদিকে মসরি এজিপসিয়ান আর বাঙালি প্রথম একজন আরেকজন মসরির সাথে মারামারি করেছে একজন বাঙালি এখানে করেছে বাঙালিরা জানতে পারলো যে আমাদের একজন বাঙালিকে মারে দিয়েছে তখন ওকে মারবে গেল যে আরে আমাদের দুইশো পাঁচশো হাজার হাজার জমা হয়ে গেল একদম রণক্ষেত্রে পরিণত কি অবস্থা কি অবস্থা কয়েক ঘন্টা যুদ্ধ চলেছে বিশেষ বাহিনী এসে তখন সামলাতে হয়েছে তখন থেকে বদনাম হয়ে যেতে হয়েছে এইরকম কাজগুলিতে বদনাম চিন্তা করুন এইরকম ক্ষেত্রে আপনি প্রবাসে আছেন মারামারি সৌদি আরবে বলে এরকম মারামারি রিয়াজের হারা একটা এলাকা আছে জানেন কি না জানেন তো বাঙালি এলাকা বাঙালি যদি মিষ্টি খেতে হয় তো হারাই যেতে হবে বাঙালি যদি ভালো ভালো হোটেল চান তাহলে হারা যেতে হবে হারা এই হারাতে একবার মারামারি বাঙালি তো বাঙালিতে কয়েকবার অনেকবারই হয়েছে শুনেছি এরকম কিন্তু একবারের দিনের কয়েক ঘন্টা এক দল হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আর দল আর একদল সম্ভবত নাম আসাবিয়া সিলেটি কে মারছে আমার বাড়িয়া মারছে বি বাড়িয়াকে মারছে চল এই নোয়াখালীর সাথে চলছে আপনার ধরেন বরিশালী চল এগুলোর নাম আসারে সাবধান সাবধান না ভাষার কারণে বর্ণের কারণে এশিয়ান আর আফ্রিকিয়ান ধরে কালো আর সাদার লড়াই যেমন পশ্চিমা দেশে আছে নিগ্রহদেরকে নেগলেক্ট করা এবং তাদের উপর জুল মত্যাচার করা বিভিন্ন দেশের লোক কেউ নিজেকে সিনিয়র মনে করে আর কাউকে জুনিয়র মনে করা হয় যেমন ভারতে বাঙালিকে নন বেঙ্গুলার খারাপ মনে করে এর আছে এরোগ আছে দিল্লিতে আসলে বাঙালি নামটা অত নেগলেক নয় বিহারি নামটা গাল যারা দিল্লিতে এসেছেন বাঙালি জানলে অত আপনাকে খারাপ মনে করবে যত এ বিহারি খুব খারাপ ভাষা শালা বিহারি জি বিহারি গাল যেমন এক জামাতি মোল্লা বাংলা থেকে জামাতি মোল্লা আলহামদুলিল্লাহ জেলে আছে তো আমাকে গাল দেয় অকথ্য ভাষাই আল্লাহ রব্দুল্লা আলমের প্রতিশোধ লেনেওয়াল্লাহ জি মতিউরোহন বিহারী আরও খারাপ ভাষা দিতে যেগুলো গাল দিয়ে দিয়েছে মতিউরোহন বিহারী ওর ভাষাতে শুনেছে মতিউরহন বিহারী কথা বোঝা গেছে অনেকে শুনেছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে আছে এই কথা আমাকে বিহারি বানিয়েছে আচ্ছা বিহারি যদি হইলাম তো দোষটা কিসের তোমার বাংলাদেশে পুরাতন ঢাকায় বিহারি এখনো আছে এখন বিভিন্ন আমরা যখন ইউপিতে লেখাপড়ার জন্য আসি যতই ভালো লেখাপড়া ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম একবার ফার্স্ট হয়ে গেলাম আর ইউপির ছেড়ে আরে বাঙালি ফার্স্ট হিয়া বাঙালি ফার্স্ট বাঙালি ফার্স্ট হয়ে গেছে এটা তো বড় আইবের বিষয় একে তো টেকল দিতে হবে লাহাওয়াল এর নাম হচ্ছে আসাব আর কত উদাহরণ নেবেন এগিয়ে বুঝতে পারবেন যে আসে কাকে বলে পক্ষ নেওয়া যে কোনো পক্ষ হোক যে কোনোভাবে হ্যাঁ হকের পক্ষ ছাড়া যতগুলি দুনিয়ার বিভিন্ন সম্পর্কের কারণে পক্ষ নেওয়া সেগুলির নাম হচ্ছে যতই বড় অপরাধী আওয়ামী লীগ রে আমাদের ও কি মারছে চলো স্বাদ দিতে হবে আরে বিনে স্বাদ হবে এগুলো হচ্ছে আসা এগুলো হচ্ছে আসা বিয়া এগুলো থেকে না মানেই পরীক্ষা ইমতেহান মানে পরীক্ষা ইত্তেবার মানে পরীক্ষা ফিতনা মানে পরীক্ষা ই মানে পরীক্ষা পরীক্ষা এতগুলি আরবি আছে wala nabul wannakum bishay'im minal khawfi wal ju'ubashshaiy abashshaiy amader porikha korbo achena ji famtahina hunna tader porikha no to Quran e gane bolechen ta fitna mane porikha innal ladhina fatanul mu'minina wal mu'minat fitnamana zulmat tachar kara fitnama mane zulmat tachar kara ফিতনা শিক অর্থ আগুনে কোন ধাতুকে দিয়ে জা বা গলানো যেমন স্বর্ণ গোল আগুনে বা লোহা এগুলো আগুনে দিয়ে লাল করে তারপর তারপরে গলিয়ে যা ইচ্ছা তৈরি করেন যেমন স্বর্ণ চাঁদি করছে এটা জন্য ফিতনা তো মানুষজন বালা মুসিবতে পড়ে তখন এইরকম হয় সেই জন্য ফিতনা ফিতনা অনেক ব্যাপক অর্থ রাখে তার মধ্যে মুসলিমদের মাঝে যে ফিতনা যে ফিতনা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মুসলিমদের আপোষে দুনিয়ার স্বার্থ নিয়ে দুনিয়ার স্বার্থ নিয়ে কি লড়াই সেটা পয়সার স্বার্থ হোক ক্ষমতার স্বার্থ হোক দুনিয়ার যে কোনো স্বার্থ ভাষাগত স্বার্থ হোক আঞ্চলিকতা হোক জি যেকোন রকম হোক না কেন ইয়া কাল আসাবিয়া সাবধান পক্ষপাতিত্ব না আর যে পক্ষপাতিত্ব নেই সে গোড়ামি করে এই জন্য আসাবিয়াত গোড়ামি দিনী আসা তাসুব মানে দিনী গোড়া ধর্মীয় গোড়ামি আর তাসুব দিনী মানে হচ্ছে ধর্মীয় গোড়ামি কারণ যে গোড়ামি করে সেই পক্ষ পাতিত্ব করে গোড়ামি যদি না করে তাহলে হকের সাথে তাহলে পক্ষ নেই আমি দলিলের পক্ষ নিয়েছি নিউটাল আমি আমি আছি কোরআন হাদিসের সাথে কোরআন হাদিসের কাছে চলে আসো তোমার সাথে আছে তুমি চলে আসো তোমার সাথে আছে আমি কারো পক্ষ নিয়ে না ফিতনা কাকে বলে যে ফিতনার আলোচনা এখানে হচ্ছে বলছে অকুল্লিন মুসলিমদের মাঝে যে কোন রকমের সশস্ত্র লড়াই মারামারি কেতাল মুসলিমদের মাঝে যদি মারামারি হয় আলা দুনিয়া দুনিয়াকে নিয়ে ফাহিতনা সেটার নাম ফিতনা নারী সংক্রান্ত বিষয় নিয়ে পয়সায়নি দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে এটা হচ্ছে ফিতনা ফেতনার সময় বেঁচে থাকতে হবে সেই হাদিস ওপর আমল করতে হবে জালেম সাহায্য করতে হবে আর মজলুমের সাহায্য করতে হবে সৌরুল্লাহ বলেছেন তো কি সেটা হ্যাঁ জালেমকে জুলম থেকে বিরত রাখতে হবে এবং কিন্তু আপনি বুঝতে পারছেন না যে নাই অন্যায় কে করেছে কিছু বুঝেন না শুধু দেখেছেন আর একদিকে লেগে গেলেন যেমনটা সাধারণত এই ফেতনার সময় যখন বোঝা যায় না অন্ধকারে যেমন ছুটাছুটি করার মতো কোন দিকে যান গরতের দিকে যাচ্ছেন না আগুনের দিকে ঝাঁপ দিচ্ছেন না সাপ আছে না কাঁটা আছে না পক্ষা ফিতেনা সুতরাং আপনার ধরেন পারিবারিক ক্ষেত্রে আপনার গোত্রে লড়াই দুই ভাই লড়াই করছে আপনি এখন দু ভাইয়ের কোন দিকে যাবেন আপনি মিটাবিটা ঠিক আছে ঠিক আছে না এরকম সামাজিক বিষয় তারপর রাষ্ট্রীয় বিষয় দুনিয়া নিয়ে যখন মুসলিমদের মাঝে কোন লড়াই শুরু হবে মারামারি এটার নাম কি ফেতনা এই জন্য ভুল বুঝাবুঝি বিষয়টা ছিল তাদের যদি তারপরে যারা হক বুঝতে পেরেছিলেন অনেক সাহাবাইকরাম একদল যারা ইস্তেহাদে যেমন ভুল হয়েছে তেমন তাদের ইস্তেহাদ ভুল হয়েছে যে মাবিয়া রাজিয়া তাদের ঠিক আছে তো তারও দিয়ে দিয়েছেন কিন্তু আর একদল ছিলেন তারা বলছেন না আমরা এই ফিতনা নবী সাল্লাহ নির্দেশনা আছে মুসলিমদের মাঝে আবাস এরকম কলহবিবাদ লড়াই হইলে আমরা কোনো পক্ষ নেব না নিরপেক্ষ থেকেছেন এদিকেও জাননি ওই দিকেও জাননি জি এটা প্রথম কিন্তু শুরু সূচনা ফিতনা প্রথম ফিত যদিও সেই ফিতনা পরবর্তীকালের ফিতনাগুলির তুলনায় অনেক হালকা অনেক হালকা বিষয় যিনি একক যার কোন শরিক নেই এক আল্লাহকে ভয় করো নিজেকে জাহান্ন থেকে বাঁচাইতে হবে আপনার হাত যেন কোন মুসলিমের রক্তে রঞ্জিত না কারণ মুসলিম মুসলিম লড়াই করছে আপনি যেই পক্ষ নেবেন আর এক পক্ষ মারবেন তাহলে আপনি এক পক্ষে গেলেন আর এক মার খাচ্ছে তাহলে আপনি এই না সরাসরি যদি কাউকে খুন নাও করেন আপনার হাতে করতেও পারেন কেন আপনাকে যখন এক পক্ষে দেখছে ওই পক্ষের লোক আপনাকে মারতে আসবে তখন আপনি বলছেন আরে আমাকে মারতে আসবে আমার জানে সামি মেরে দেব মুসলিম যেন রঞ্জিত না হয় ফিহা তাতে লড়াই করবে না লড়াই অংশ নেবে না ওয়ালা তাহা কুপ্রবৃত্তির অনুসরণ করবে হাওয়া কুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তি ঝুঁকে যাব হাওয়া মানে ঝুঁকে যাওয়া ঝুঁকবেও না সেদিকে ওয়ালা তো সোন একটা এত মানে দল থেকে না। যে আমি এই দলের সাথে আছি কর্মকাণ্ড আপোষের লড়াই এক দল আর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চক্রান্ত চালাচ্ছে এগুলোর কোন কিছু তুমি পছন্দ করি ভালোবাসিও না কোনোটাকে ভালোবাসবে না যে এটা ঠিক আছে ঠিক আছে সরকার হয়ে গেছে আর যারা বিদ্রোহ করছে বিক্ষোভ করছে এরা এদের কাছে আছে থাকলে না চলবে না সুতরাং আপনি এদিকে হয়ে গেলেন এই জন্য সালাফি আলমারা বলছেন যে ইসলামে বিক্ষোভ মিছিল আর আন্দোলন এসবই নাই আসলে ইসলামে কি আছে দাওয়াত আছে দাওয়াত আছে এই জন্য কোথা কোরআন হাদিস আপনি আন্দোলন আগের আর পিছনে ইনকালাব যেটা উর ব্যবহার হচ্ছে কারণ এতে দুই দিকে মুসলিম আছে যেদিকে মরবে মরছে যেদিকে মরবে মুসলিম মোর্চ খবরদার তাদের কোন কিছুকে ভালোবাসবে না সবকে ঘৃণা করবে এই ক্ষেত্রে রসুল উল্লাহামের যে প্রসিদ্ধ হাদিস ফিতনা সম্পর্কে বর্ণনা করেছেন তাতে বলেছে যে ফায় ফেরাক আল কুর সমস্ত দলগুলি থেকে তুমি আলাদা হয়ে যাও এদের কোনোটা হেজি হবে না যেটা দেবে ফিতনাই কোন দিতে কারণ বলা হয়েছে মানে আচরণকে কেউ যদি পছন্দ করে ভালোবাসে ভালো হোক অথ মন্দ হোক কারো ভালো কাজকে পছন্দ করে অথবা কারো মন্দ কাজকে পছন্দ করে ভালো মানুষরা। তারা আকিদার ক্ষেত্রে ভালো এ বাদতবন্দি গিয়ে তোমাশাল্লাহ চাই যে আরো উন্নত হবো ভালো আখলাখ চরিত্রে ভালো তারা আমাদের কর্মকাণ্ড পছন্দ করছে না করছে না পছন্দ করছে অবশ্যই পছন্দ করছে নিজের আপন নিকটাত্মী চাইতে বেশি ভালোবাসছে তারা জি তো আর যারা মন্দ চরিত্রের লোক মন্দ আকিদার লোক বিভ্রান্ত যারা বেদাতি যারা তার কোনো ভালোবাসবে তার কাকে ভালোবাসবে আর জিন্স এলার জিন্সে আরবি প্রবাদ যে যেমন সেদিকে ঝুঁকবে সুতরাং সুফি সুফিকে ভালোবাসবে রাফেজি সেবরী কবর পূজারি কবর পূজারীকে ভালোবাসবে যেমন যারা এই আপনার খারেজি খারেজিকে ভালোবাসবে ও খুঁজে নেবে যে কোথায় খারেজি আছে যেখানে যাবে খারেজি খারেজি খুঁজে নেবে জঙ্গি জঙ্গিকে খুঁজে নেবে নিবে যে পছন্দ করে ভালোবাসে ভালো হোক অথমন্দ হোক কানা কামান আমেলা সে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ভালো কাজ করলো আপনি ভালো কাজ যেমন সালাফি দাওয়াত পৃথিবীতে চলছে প্রতিটি দেশে আলহামদুলিল্লাহ চলছে ওই সব সালাফি দাওয়াতের সাথে সরাসরি জড়িত আমরা নই কিন্তু আমরা ধরনের বাংলা ভাষা আমরা এখানে কাজ করছি উর্দু ভাষার সাথে কাজ করছি না আর আর্মি ভাষার সাথে আমরা কাজ করছি না অন্যান্য ভাষা ইংলিশে চলছে তাদের সাথে কাজ করছি না কিন্তু ভালোবাসি তাদের এই দাওয়াত তাদের এই আমল গুলিতে আমরা আমেলাও যেন ওই আমল গুলি আমলগুলি কার্যক্রমগুলি আমরা করছি ওই কাজতেই করছি ওই তৈরি করে আছে। এটা তো ভালো ভালো ক্ষেত্রে মন্দর ক্ষেত্রে সুফি সুফিকে ভালোবাসে কোনোদিন দেখা হয়নি পাকিস্তানের যত এই বেদাতিরা আছে সবাই ভালোবাসা সবাই চেনে কোনদিন দেখা না হইলে ওর সাথে আছে বেদাতে শরীর আছে তারা এই গুমরা হিতে শরিক আছে আল্লা যেন তিক দান করেন তার সন্তুষ্টি অর্জনের জন্য ও জানাবান আল্লাহ আমাদেরকে রক্ষা করেন দূরে রাখেন ও ইয়াকুম আপনাদেরকে মা সে তার বিরুদ্ধাচরণ থেকে নাফারমনি থেকে এই ফিরতনা সম্পর্কে যখন আলোচনা করলাম তখন এখানে ভাষ্যকার দুই একটি হাদিস নিয়ে এসছেন সেই হাদিসগুলো শোনায় ফিতনা সম্পর্কে একটি হাদিস শহীদ বোখায় তিন হাজার মুসলিমের আবু বর্ণিত কোনো বলছেন যে অচিরেই বহুমুখী ফিতনা দেখা দিবে ফিতনা শুরু হবে এই ফিতনা মানে আপোসের লড়াই নবী সর ভবিষ্যৎবাণী করেছেন জি ফিতনার শুরুটা বললাম প্রথম যখন শুরু হইল তারপরে আপনার ফিতনা শুরু হইল আপনার ওমাইয়া গোত্রের বিরুদ্ধে তাদের উমাইয়া শাসনের বিরুদ্ধে আব্বাসীয়দের আর আব্বাসীরা যখন ক্ষমতে আসলো এত রক্তপাত করলো মানুষের এতক্ষণ করলো যদি কোথায় একটা বাচ্চা সম্পর্কে জানতে পেরেছে যে ওমাইয়া বংশের একটা বাচ্চা অমুক আছে তাকেও ছাড়েনি সাফাহ যে ছিল আবুল আব্বা সাফাহি খলিফা মানুষের বাবা তারপরে আব্বাসীয় খালিফা খেলাফত কায়মুলি একশো বত্রিশ সিজিরিতে ছশো পর্যন্ত চলল তারপরে তাদের পতন ঘটলো তাড়াতাড়িদের হাতে বাগদাদে তো এইগুলো ফিত না এগুলো ফিত না ধরেন অমাই এবং সেজুল অত্যাচার অনেক হয়েছে সুতরাং তাদেরকে ঠেকাইতে হবে তাদেরকে সরাইতে হবে হ্যাঁ তাদেরকে নামাতে হবে সেই জন্য উঠে পড়ে লাগা আর যারা এই কাজে বেরিয়েছে তাদের সাথ দেওয়া ফেত না এই ক্ষেত্রে যে বসে আছে ফেতনার জামানাতে সে দাঁড়ানো ব্যক্তি চৈতন্য আপনি এখানে বসে আছেন আর আরেকজন দাঁড়িয়ে আছে বাইরে আপনারা ভালো এখানে বসে আছে নিরাপদ আছে একজন ধরেন এখানে দাঁড়িয়ে আছে ভিতরে রাস্তায় দাঁড়িয়ে আছে লড়ের সময় যদি না হয় তবু ফিতনা বাইরে থাকলে ফিতনা আছে জি এই জন্য রসুর সাল্লাই সাল্লাম রাস্তায় বসে নিষেধ করেছেন রাস্তার পাশে ইয়া কুমল জোর এবং রস সাবধান পাশে বসেও না হাঁটতে আমাকে লজ্জা লাগছে যে দিনদার হয় তাহলে দিনদার হলে তাদের লজ্জা লাগবে আর যদি দিনদার না হয় পর্দা হয় তা আর আপনার ধীরে ধীরে বসে থাকে কি হয়ে যাবে কাঁচরা তুলমেশ তোবাল লেদুল এহেস যতই পরহেস গেল লোক খান না কেন প্রথম প্রথম একটু খারাপ ছি ছি ছি মাথা খুলে চলছে ছি ছি ছি চেহারা খুলে সব মহিলারা চলছে একটু চিঁচি করবেন আস্তা ফুল্লা পড়বেন প্রথম দিকে নবজ ফিল্লা দু চার দিন পড়বেন আর তারপরে কি হয়ে যাবে বেশি বেশি টাচ করলে আরবি এটা প্রবাদ কাঁচরা তুলমাশাস বেশি বেশি কোনো কিছু ছুঁইলে স্পর্শ করলে তোবাল লেদুল এহেস শরীরের যে অনুভূতি আছে সেটায় কি হয়ে যায় হ্রাস পেয়ে যায় দেখেন হঠাৎ করে ছুইলে কিন্তু অ্যালার্জি আর শুসুই লেগে উঠল কেনা কিন্তু যখন তখন স্পর্শ করেন আর ওই অনুভূতিটা নাই কিন্তু না দু চার দিনের দেখতে দেখতে তখন এমন হয়ে যাবে যে কোনো ব্যাপার না এখন তখন কি হবে দেখতে মনে হবে যে কোন দিক থেকে আসছে কে কত সুন্দরী আর এখান থেকে কে যা গেলো কে এলো ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যাবে জি আর এটাই হয়েছে আমাদের এই কথা বলছি এক সময় পত্র পত্রিকাতে আর সাইনবোর্ড তো ছিল না যে মহিলা খবর পড়তো আজকের থেকে তিরিশ চল্লিশ বছর আগে তো আমাদের মরব্বীরা আস্তা ফোর মহিলা খবর পড়ছে কে শুনে আর তারপর এই মুরব্বী যুগের আবর্তন বিবর্তনে এরাই ফেল ফেল করে তাকে মহিলার খবর পড়ছে শুনছে মহিলার খবর শুনছে পত্রপত্রিয় গেছে এখন ফেসবুকে কোন ব্যাপার না প্রথম দিকে একাউন্ট তখন একটু খারাপ লাগছিল আরে কি ছবি আসলে আর তারপর দেখতে দেখতে এমন হয়েছে কোনো ব্যাপার না দেখে একটু কি বলছে দেখি একটু কি বলছে এখানে কি লিখছে ও দেখতেই আছেন আপনি আর ওই হেসাস নেই তো বললে তোসাশ আপনার অনুভূতি শেষ হয়ে গেছে মাসি আর একজন লোক দাঁড়িয়ে আছে একজন হাঁটছে হাঁটা ব্যক্তি চাইতে কি ভালো যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি ভালো বাফলাশরাফ তো যে ব্যক্তি ফেতনাকে উকি মেরে দেখবে জানলা দিয়ে কোন ছিদ্র দিয়ে দেখি কি হচ্ছে একটা বিক্ষোভ মিছিল যাচ্ছে গণ আন্দোলন হচ্ছে যে দেখি একটু এরম করে যে এরম করে দেখতে যাবে তশ্র তাকে গ্রাস করে নিব দেখতে দেখতে আর বরদাস্ত হলো না রাস্তা নেমে পড়লো দেখতে দেখতে আবেগে ছিল আসলে রাস্তা নেমে পড়ল দশ্রে ফোক অমান ওয়াজাদা ফিহা মালজা আন আর ফিতনার সময় কোন যদি আশ্রয়ের জায়গা পাই কেউ মালজা আশ্রয়স্থল কেউ পাই ফালিয়াউজবেহী সেখানে যেন আশ্রয় নিয়ে নেই কোনো জায়গায় লুকাবার জায়গায় বা লুকিয়ে যাননি আপনাকে খুঁজে পাবে না অনেক সময় দেখেছি আমাদের দেশে গোত্রীয় লড়াইগুলোতে মারামারিতে কিছুর নিরীহ মানুষ আছে মারামারি করতে চাই না গ্রামে ভাই বাদে মারামারি লেগেছে ও ঘরে এসে লুকিয়ে গেছে লাঠি ধরবে না মারামারি করবে না এ সে বাড়িতে এসে ওকে পিটিয়ে নিয়ে বের করে নিয়ে যাচ্ছে যে আমার আম্মায়ের খাবার তুই বসে থাকবি চল কথা বুঝতে পারছেন যদি কোনো জায়গায় লুকাবার জায়গা বছর আগে বলেছেন তারপরে বলছেন আর একটি বিষয় বলছেন যে তারকার দিকে বেশি নজর দিও না তো বিষয়টি হচ্ছে এই আপনার যেটাকে বলা হচ্ছে জ্যোতিষবিদ্যা জ্যোতিষবিদ্যা আকাশের তারকা দেখে কোনো কিছু নির্ণয় করা কোনো কিছু নির্ণয় করা পৃথিবীতে এই ঘটতে যাচ্ছে তো এ হইতে যাচ্ছে তো এ হবে কারো এই হবে এই যে বিদ্যা এগুলো করিও না খবর তার তারকার দিকে থাকাবে না এই নিয়ে তোমরা এই গবেষণা করবে এ আকাশবিদ্যা যে রয়েছে এটা থেকে তুমি যদি সাহায্য নেও সলাতে অর্থ নির্ণয় করার জন্য বা জানার জন্য যে কখন জওয়াল হয় শীতকালে কখন বেলা গড়ছে জল হচ্ছে জোহরের সময় হচ্ছে আর কখন এক কাঠি পরিমাণ হচ্ছে তো আসর সালাত হইল শীতকালে কখন সূর্য ডুবি আর প্রতিদিন করে কমছে আর বাড়ছে ইত্যাদি সব জানা কোন সময় শুভ সাদে হচ্ছে। এগুলো জানার জন্য যদি তুমি এই বিষয়গুলি নিয়ে যদি চর্চা করো তাহলে ঠিক আছে কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে দিন বাকি তারকা নিয়ে বেশি চিন্তা ভাবনা বা গবেষণা করতে যে ওয়াল হ্যা আমাশি আলী এটা বাদ দিয়ে এই বিদ্যা বাদ দিয়ে এই জ্যোতিষী বিদ্যা বাদ দিয়ে অন্য কিছুতে ব্যস্ত থাকো অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো কেন যারাই এই তারকা বিদ্যা তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেছে ফাইন্না হৈয়াদু এলাজা এই বিদ্যা জিন্দিক হওয়ার দিকে আহ্বান করে বেদিন বিধর্মী বানিয়ে দেয় মুসরে কাফের বানিয়ে দেয় বা যেই বিদ্যা আছে যে এই বিদ্যায় গেলে আমি অথবা আমার কচি কাচারা মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সেখানে বিষাক্ত পেয়েবেশ সেখানে যারা শিক্ষা দান করছে তারা নাস্তিক বানাচ্ছে বিধর্মী বানিয়ে দিচ্ছে দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে না তাদের কাছে পড়াবো না মোটেই পড়াবো না এক সময় মনে করতাম যে মনে হয় সায়েন্স নে পড়লে বেশি হয়তো বেদিন হয়ে যায় না আজকাল সাহিত্য চর্চা করছে অনেক বড় বড় সাহিত্যিক বাংলায় এম এ করেছে হ্যাঁ ইংলিশে এম করেছে আর বড় নাস্তিক মুনাফিক এখন এদের কাছ থেকে যদি ওই বাংলায় এম করতে যায় আর শিক্ষক হচ্ছে ওই নাস্তিক মুনাফিক তো তার কাছে আপনার ছেলে পড়ে কি মুসলিম ফিরে আসবে ওকে তো সবসময় তো হ্যাঁ ষোলো পঁয়সান ওকে ধ্বংস করার চেষ্টা করছে কলকাতায় এক হোস্টেল একটা মুসলিম ছেলে পাঁচ হক্ট নামাজের ছেলে মুসলিম ছেলে ধার্মিক ছেলে সে পড়া করত আর সে হোস্টেলে থাকত নাম শুনেছেন বেকার হোস্টেল মনে ওখানে পড়তো সেই ছেলেটা আমাকে নিজে বলছে আমি পাঁচ হক্ট নামাজ পড়ে অন্যান্য মুসলিম ছেলেরা নামাজ পড়ে না আমার নামাজ পড়া দেখে অমুসলিম ছেলেরও তো বলছে যে তুই এখনো ধর্মকর্ম করিস খুবই বেড়িয়ান ছেলেটা পড়াশোনায় ভালো তুই এখনো ধর্মকর্ম করছিস হ্যাঁ অবশ্যই ধর্মকর্ম করে ওকে তুই উপলেরা এত বেদিন হয়ে গেছে তাহলে ওই রকম জায়গায় ছেলেদেরকে পড়ানো মেয়েদেরকে পড়ানো কত ঝুঁকিপূর্ণ চিন্তা করেন জাহান দিকে ঠেলে দিচ্ছেন তাহলে আপনি এমন শিক্ষকের কাছে পড়াচ্ছেন যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি জাহান্নদিকে আহ্বান করছে এমন পরিবেশে রেখে যেহান্ন দিকে আহ্বান করছে না খবরদার না মুঠি না আপনার এটি গুরু দায়িত্ব নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তাই যদি এমন হয় যে এই পড়া করে আমার ছেলে আলহামদুলিল্লাহ দিনের ওপর থাকবে আর এমন কোনো ইসলাম বিরোধী সেখানে কর্মকাণ্ড হয় না বা ইসলাম বিরোধী সেখানে আপনার বাতিলের দাওয়াত চলে না আমার ছেলে এক বিভ্রান্ত করার মতো এরকম পরিবেশ নেই ঠিক আছে দুনিয়া অপরেন অসুবিধে নেই দুনিয়ার উপকারী জ্ঞান করেন আমাদের হেফাজত করেন একটি হাদিস্য নিয়ে দিই শুধু এই সম্পর্কে আপনার এই জ্যোতিষী বিদ্যা সম্পর্কে তারকা সম্পর্কে চর্চা করেন নবী সাল্লা সাল্লাম বলেছেন হাদিস আবু দাউদের তিন হাজার নয়শো মাজার তিন ग्रहण करवाणी कर এক তো বিভিন্ন রেখার মাধ্যমে বা হাতের রেখা টেখা দেখে এই দাবি করে বিভিন্ন রেখা টেখা নকশা করে সব করে আবার তারকার দিকে এ করে আর শতনের সাহায্য নিয়ে থাকে বিভিন্নভাবে তো যেই ব্যক্তি এই তারকা তারকাবিদ্যা বা ইলমন্যুম জ্যোতিষী বিদ্যা গ্রহণ করবে সেই ব্যক্তি যেন সেহের জাদুর একটা অংশ গ্রহণ করলো জাদা মা জাদা যত বেশি এগুলো শিখতে যাবে তত বেশি সে জাদুর দিকে এগিয়ে যাবে সুতরাং আমি ভবিষ্যৎবাণী করতে পারি কখন কি ঘটতে যাচ্ছে বলতে পারি কিন্তু যেই ব্যক্তি যাবে এই কাছে জ্যোতিষির কাছে মানে আর যে ব্যক্তি কোনো গণ জ্যোতিষির কাছে গেল তাকে জিজ্ঞাসা করল কোন কিছু সম্পর্কে আমার হাতটা দেখে বলেন তো আমার ভাগ্যটা কেমন আছে একটু বিদেশে যাচ্ছে আর যদি বিশ্বাস করে যা বলছে ঠিক বলছে তাহলে আলম মোহাম্মদিন সাল্লাহ নব্বিশাল্লামের উপর যা কিছু নাজল হয়েছে কোরআন হোসন্না তার সাথে কুফুর করল। কুফরি করল বিশ্বাসও করল না তারপরও লাম তুক বলল সালাত চল্লিশ দিনের সলাত কবুল হবে না সুরেশি সুতরাং সতর্ক সাবধান আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ রবেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন উপকারী জ্ঞানের দিকে আহ্বানের তফিক দান করেন ওসলিল্লা স্লালামাল নবীনা মোহাম্মদআ ওসাহাবি আজমাইন